আয়শা রাদ্লা তালাহ আনহা হতে বর্ণিত তার সামনে সালাত নষ্টকারী কুকুর গাধা ও নারীর সম্বন্ধে আলোচনা চলছিল আয়শা রয়াদুল্লা তালা আনহা বললেন তোমরা আমাদেরকে গাধা ও কুকুরের সাথে তুলনা করছো আল্লাহর কসম আমি নবী সাল্লু আলিয়াল্লামকে সালাদ আদায় করতে দেখেছি তখন আমি চৌকির উপর তার ও কিবলার মাঝখানে শুয়ে থাকতাম আমার প্রয়োজন হলে আমি তার সামনে বসা খারাপ মনে করতাম তাতে নবী সাল্লু আলসালাম এর কষ্ট হতে পারে আমি তার পায়ের পাশ দিয়ে চুপি সারি বের হয়ে যেতাম